ইসলামের ই দুশ্মন সব হয়ে যাবদানুতার বাড়ি খাবি হইবি অপমান নই তো জুতার বাড়ি খাবি হইবি অপমান মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ মোরা মুসলমান দিতে পারি প্রাণ বিয়া বদলা করবো অপমান বি বদলা পাবি হইবি অপমান ইসলামের ই দুশন সব হয়ে যাবদান নয় তো জুতার বারি খাবি হইবি অপমান তহিদেরই দুশ্মন সব হয়ে যবদান নই তো জুতার বারি খাবি হইবি অপমান মুসলিমদের দুশ্মন সব হয়ে যশবদান নই তো জুতার বারি খাবি হইবি অপমান ফেরা অন্য বীর সাথে বিয়া দবি করেছে তাই তো নীল দিয়ায় ডুবে সে মরেছে फिर राबे विचाओ से sounds, बचाओ बचाओ शे, तो दिए जिब्राइल ताहार मुखे कदा बोरे दिए मोरा तुधर मुखे कदा भरे देव रे मोराओ तुदे मुखे कदा बोरे देव रे इसलाम दुश्मन सब যদানো জুতার বারি খাবি অপমান বারি খাবি হইবি অপমান মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ বিহাদ বদলা দেব করব অপমান বি বদলা পাবি পাবি না সম্মান বেআ বীরে বদলা দেবো করবো অপমান বে আদ বেড়ে বদলা পাবি হইবি অপমান নমর হুদাই দাবি করে বসেছে হে তাই তো নেংরা মশা তাহার মাতায় ডোকেছে নম্রুদ হুদাই দাবি করে বসেছে হে তাই তো নেংরা মশা তাহার মাতায় ডোকেছে মশা যখন কামোর দেয় জুতার বাড়ি দরকার হয় মশা যখন কামর দেয় জুতার বারি দরকার হয় বাড়ি তাহার মৌত হয় গিয়েছে এই বাড়ি বাড়ি তাহার মৌত হয় ইসলামের নয় জুতার বাড়ি খাবি হইবি অপমানের যবদান নয়তো জুতার বাড়ি খাবি হইবি মান মুসলিমদের দুশ্মন সব হয় নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান মোরা শুভ মুসলমান দিতে পারি প্রাণ মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ বিয়া দবি বদলা দেবো অপমান বিয়াদ বদলা দেবো করবো অপমান বিয়াদ বদলা পাবি পাবি না সম্মান মুসলমানদের সাথে বসবে তাই তো জুতাই বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে এমনি করে তোদের মুখে দেব জুতার বাড়ি রে এমনি করে তোদের মুখে দেব জুতার বাড়ি রে ইসলামের সব হয় যানুতার বারি কবি তো জুতার বাড়ি খাবি হইবি অপমান মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ বেয়াদবির বদলা দেব করব অপমান বে বদলা পাবি পাবি না সম্মান বে আদ বদলা দেব করব অপমান বে আদ বদলা পাবি পাবি না সম্মান এই দেশে যারা আছো ইসলামের দোষ কান পেতে শুনে নাও মনে মনে যাহা আছে তো করে বলে আছো দুশ্মন কান পেতে শুনে নাও মনে মনে যাহা আছে তো করে বলে যাও নয়তো পায়ের জুতা গায়ে পর্বে মদের করার কিছু নাই নয়তো পায়ের জুতা গায়ে পর্বে মোদের করার কিছু নাই ইসলামের দুশ্মন সব হয় যান জুতার বাড়ি খাবি হইবি অপমান মুরসব মুসলমান দিতে পারি প্রাণ মুরা মুসলমান দিতে পারি প্রাণ বদলা দেবো করবো অপমান বেআবীর বদলা পাবি পাবি না সম্মান বেআলা দেবো করবো অপমান বেআলা পাবি পাবি না সম্মান ইসলামের যাবদান নয় জুতার বারি খাবি হইবি অপমান তহিদের ই দুশ্মন সব হয় যাবদান নয় তো জুতার বাড়ি খাবি হইবি অপমান মুসলিমদের দুশ্মন সব হয় য যাবদানো জুতার বারে কবি হইবিমান ইসলামি দুশ্মন সব হাসবদান নই তো জুতার বাড়ি খাবি হইবি অপমান তে দুশন সব